আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে দুই একটা প্রশ্নের উত্তর বেশি প্রশ্ন না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম অনেকগুলো বিষয়কে অপছন্দ করতেন ওই অপছন্দনীয় বিষয়গুলোর মধ্য থেকে একটা বিষয় হল কাসরাতুসুয়াল মানে বেশি বেশি প্রশ্ন করা এটা নবী সাল্লাম পছন্দ করতেন না এটা অপছন্দনীয় জিনিস একদিন নবী সাল্লাম বললেন যে হে দুনিয়ার মানুষ আল্লাহ তোমাদের উপরে হস করেছেন তোমরা হস কর তো এক লোক উঠে জিজ্ঞেস করতেছে আপি কুললে আম হে আল্লা রসুল প্রতি বছর কি হস করতে হবে নবী সাল্লা চুপ করে রইলেন কোনো কথা বললেন না আবারও জিজ্ঞাসা করে আপি করলে আমি তিনবার জিজ্ঞাসা করছে তখন নবী সাল্লাহ সালাম বললেন লাউ পুলতুন আমি যদি এখন বলি হাঁ তাহলে কে আমক পর্যন্ত সকল উন্মতের উপরে ফরজ হয়ে যাবে প্রতি বছর হস করার এরপরে নবী সাল সালাম বললেন যে আলা আহিনিয়ম তোমাদের পূর্বেকার জাতিগুলো ধ্বংস হয়েছে কারণে। আর ওয়লা ফুম আলাহিম তাদের নবীদের সাথে একতলাপ করার কারণে মানে বেদাতের কারণে নবীদের সাথে একতলাপ মানে বেদাত নবী যা বলছেন তা মেনে নেওয়ার নাম হইল সুন্ন তা অনুসরণ করার নাম সুন্ন আর নবীটা মানে না নবীর সাথে একটা লাভ করে তার অর্থ হইল বেদাত করে তাহলে তারা ধ্বংস হয়েছে দুটা কারণে একটা হলো বেশি প্রশ্ন আর একটা হইল বেদাত তো বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের যে সকল বাইয়েরা বোনেরা সিরকি আঁকদা বেদাতি আঁকদা সিরকি আমল বেদাতি আমল পরিহার করে সুন্নতের দিকে আসার তহীদের দিকে আসার চেষ্টা করতেছেন তারা নবীদের সাথে একতালাভ করে না কেন তারা বেদাত্মক্ত শয়তান এদেরকে ধ্বংস করার জন্য আরেকটা কৌশল খুঁজে নিচ্ছে কাস বেশি বেশি প্রশ্ন করা আমরা সারা বাংলাদেশে লক্ষ্য করছি একটা জিনিস যে যারা আলহামদুলিল্লাহ আমাদের বাড়িরা দিনমুখী হওয়ার সহি আত্মা মুখী হওয়ার চেষ্টা করতেছেন এদের খালি প্রশ্নমার প্রশ্ন প্রশ্নমার প্রশ্ন প্রশ্নের শেষ নাই যদি একটা না এক সপ্তাহ প্রশ্ন উত্তর করেন তাও শেষ হবে সারা রাত করলেও শেষ হবে কিন্তু যারা বেদাত করতেছে ওদের কিন্তু প্রশ্ন নাই আপনি দেখেন যে যারা অসংখ্য বেদাতে ডুবে আছে সে ডুবে আছে তাদের ফির সাহেব আসে তাদের হুজুরেরা আসে কোনো প্রশ্ন করে না কোনো প্রশ্ন নাই কারণ তাদেরকে শয়তান ধ্বংস করতেছে ওয়াকিম আল্লামিম যে নবীদের সাথে তারা একতালাপ করে বসে দিয়েছে তাদের আর প্রশ্নের কী দরকার তারা তো এমনি ধ্বংস হয়ে গেছে আর এদেরকে ওই কাজ দিয়ে ফাইতেছে না বেদা দিয়ে তো এদের মধ্যে ডুবে দিছে খালি প্রশ্ন খালি প্রশ্ন এর জন্য আমি আপনাদেরকে প্রথম সতর্ক করব যা আমি সব ভাই বোনদেরকে এখন এ ব্যাপারে সতর্ক করি রাস্তা ঘাটে পথে ঘাটে যেখানে পাইছে সাই খালি প্রশ্ন প্রশ্ন ছুটে দিছে মানে এটা আরেক বেয়াদবী মোবাইলে সকাল নয় দুপুর নাই বিকাল নাই খালি সাইকদের ফোন নম্বর খোঁজে খালি মোবাইল নম্বর পাইছে একবাই সকাল বেলায় উঠি ঘুম থেকে সব সাইখেরে ফোন দিয়ে ফেলছে এক আদারে। তা কোনো সাইকে ধরে নেই আমি দর্ছি, ধরার পরে বলতেছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ শাইক সব সাইখেরে ফোন দিছি। কোন সাইকে ধরে নাই আপনি ধরে ফেলছেন মানে মহা খুশি কিন্তু হে যে কত বড়ো ক্ষতি করছে শাইকদের কত বড় গুনের কাজ করছে হে কিন্তু বুঝে না শাইখেরা রাত্রে করছে বিভিন্ন জায়গায় আলোচনা করছে সকালে হয়তো একটু ঘুমাইছে হে সকালবেলায় করছে সবাই ঘুমে ডিস্টার্ব করছে না ক্ষতি করছে অ্যালামের ক্ষতি করছে কিন্তু হে মনে করছে বিশাল কাজ করে আর প্রশ্ন করার মতো প্রশ্ন করার মানে ফোন করে মাত্র কোনো পরিচয় নেই কে বলছেন কোথা থেকে বলছেন কি বা কে আমি তো তাকে দেখতেছি না তাহলে ওই ভাইয়ের আদব সালাম দিয়ে বলবে যে আমি অমুক অমুক জায়গা থেকে বলছি প্রথম তার পরিচিতিটা দিবে তো জাভর রাদি আল্লাহ পরিচিত অনেক মোহব্বতের সাহাবি তিনি এসে নবিসের দরজা খটখট করতেছেন নবিসুল্লাহ সাল্লাম ভিতর থেকে জিজ্ঞেস করলেন কে জাভর আনা আমি নবীল বিত থেকে বললেন আনা আনা মানে আমি এটা আবার কি উত্তর হলো। এটা কি কোনো উত্তর হইলো কে তোমার নাম বলবে আনা যাবেন আমি যাবেন এটা বলতে হবে উনি মনে করছে আল্লাহ রসুল তো আমার কণ্ঠ সিনে। আমার কণ্ঠ বললে তো নবীরা বুঝবেন যে আমি যাবেন চিনলেও শূন্য চিনলেও নাম্বার সেভ করা থাকলেও তারপরেও বলতে হবে যে আমি অমুক বলছি অমুক জায়গা থেকে পরিচয় দিয়ে তারপরে কথা বলে কিন্তু আমাদের বাড়িদের অধিকাংশ এখন দেখি কোনো পরিচয় নেই ফোন করে মাত্র প্রশ্ন ছুটে দিছে এটা আরেক সমস্যা এটা ধ্বংস হওয়ার আরেক কারণ আরেকটা হল আমল হবে বেশি প্রশ্ন হবে কম যেগুলো জানি সেগুলোই তো আমল করি না তা এত জানার দরকার কি জানি রেখলাম অনেক কেয়ামতর ময়দানে একটা প্রশ্ন আছে ফার্স্ট অফিমা মানে যে বিষয়ে সেখছে তো কতটুকু আমল করছে তাহলে এলেম আর আমলের সমন্বয় থাকতে হবে জানতে হবে জানা জরুরি আমরা বাইদেরকে জানার জন্য উদ্বুদ্ধ করি এলেভেন প্রতি উদ্বুদ্ধ করি কিন্তু এলেভেন প্রতি উদ্বুদ্ধ মানে যে বেয়াদবী করা না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 ওয়েবসাইটে ইন্টারনেটে সব বই পাওয়া যায় তারপরে আলহামদুলিল্লাহ আমাদের শাহদের বক্তব্য ইন্টারনেটে এখন প্রচুর আপনি কোন মাসালা জানতে চান শাখদের বক্তব্যের মধ্যে পাবেন এরকম কোনো জমিনে মাসালা নাই যে মাসালা আমাদের শাহকদের বক্তব্যের মধ্যে নাই আপনি একজন শাইকের আগাগোড়া সব শুনেন আপনি বেশি লাগবে না খালি শাইক মতিউর রহমান মাদানি হাফিজাবুল্লাহ ওনার আলোচনাগুলো শুনেন আপনার আর তেমন প্রশ্ন করার দরকার হবে না তেমন কিছু লাগবে না যে এর বাইরে আপনি জিজ্ঞাসা করবেন তো এই দেখা যায় যে এলম শিখতে গেছেন আলহামদুলিল্লাহ তলবের অনেক আদাব আছে শিক্ষকেরও আদাব আছে ছাত্রেরও আদাব আছে আদাবগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে এজন্য প্রশ্ন আমরা সব সময় কম করার চেষ্টা করবো যেটা না হলেই নয় একই প্রশ্ন পঞ্চাশ জন সাহেকের কাছে করে বসে থাকে সবাই কাছে এক প্রশ্ন প্রশ্ন একইগুলোই আমি একদিন সাবার মসজিদ দেখেছি তো প্রশ্ন শুরু করছি তো আসি প্রশ্ন একটা দিচ্ছে দেওয়ার পরে মসজিদে সেক্রেটারি সাহেব বলতেছেন আপনি না প্রশ্ন ওইটা গত জুমায় ওই সাইখেরও দিলেন মানে আগের জুমায় যে শাইখ আসছে ওনারাও ওই প্রশ্ন ওইটা দিছে আবার আমাকেও দিছে আবার বলে কি শোনেন উত্তর কী কয় উনি দিচ্ছে যে উত্তর ঠিক হয় নাই শাইখের বুল ধরি বসে রেছে তা ওই উত্তরটা তার পছন্দ হয় নাই এই সাইকের উত্তরে হয়নি উত্তর এটা ঠিক মতো হয়নি এজন্য জন্য আমারটা যদি তার সাথে মিলে যায় তাহলে সাইকেরটা ঠিক হয়েছে না মিললে ঠিক হয়নি তাহলে এটা প্রশ্ন না এটা বেয়াদ এ জাতীয় প্রশ্ন করার দরকারে না আপনি যেহেতু জানেন আপনি আর প্রশ্ন করার দরকার আপনি আপনি যাতে ভালোটাই জানছেন সঠিকটাই জানছেন তা আপনি শাইকদেরকে জিজ্ঞাসা করার দরকার কে সবাইকে এজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে